আশাবাদী জানে এই যে তাদেরকে করলো তারা একটু তাদের শিকার দিলো কিভাবে গালিকা এটা হলো এইভাবে বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযযাল আল্লাহ ফানুতীউকুম ফি বাযিল আমরি এই লোকগুলো তারা মুখ দিয়ে এক কথা বলেছে তাদেরকে যারা আল্লাহর নাযিল করা বিধানকে কি করে না পছন্দ করে না তাদেরকে এই লোকগুলো বলতে ফানুতীউকুম ফি বাযিল আমরি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 অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে কিছু বিষয়ে আমরা তোমাদেরকে কি করব মানব কিছু বিষয়ে আমরা জাতিসংঘের এজেন্ডা কি করব বাস্তবায়ন করবো আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের নীতি আমরা কি করব প্রতিষ্ঠিত করব। অনুসরণ করবো এটা আত করবো এইটা হলো কি এরতেদা আর এই ফল কি আল্লাহ ঘোষণা করতে চাই এই আল্লাহ পাকের অসন্তুষ্টির বিষয়টাকে অনুসরণ করেছে আর আল্লাহর সন্তুষ্টিকে কে অপসন্দ করেছে কিছু বিষয় আল্লাহকে মানব তারা আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় না কিছু বিষয়ে যে আল্লাহকে আল্লাহ আল্লাহ আল্লাহ তার অসন্তুষ্ট সম্পূর্ণ আল্লাহ তাল্লাহ তাদের আমল সমূহ ধ্বংস করিয়ে দিয়েছেন এবার যে তারা করেছিল কার তরিকায় মোহাম্মদ তরিকায় এই আমল বাদ যে আমল গুলো হয়েছিল সেই আমল গুলো কি হয়ে যায় অন্য আমল কি বাদ হয়ে যায় সেই গুণাটা কি কুপুরির গুণা মাস ইয়েতের গুনার দ্বারা কোন আমল কি হয় না বাদ হয় একজন নামাজ পড়েছে পরবর্তী সময়ে কখনো ঝিনা করে আগের রক্তের নামাজ আবার কাজা করতে হবে বাদ হয়ে গেছে বাদা যদি ওই আমলটা শর্ত হিসাবে না থেকে থাকে কিন্তু ইমান এমন এক বিষয় যে বিষয়টা নষ্ট হয়ে যাওয়ার দ্বারা সব আমল কি হয়ে যায় বাদ হয়ে যায় তাহলে এই কাফেরদেরকে কিছু বিষয়ে মানার কারণে আল্লাহ তালা বলতেছেন তাদের সব আমল কি হয়ে গেছে আল্লাহ বাতিল করে দিয়েছেন এই কিছু বিষয়ে কি আমল না কুপুরি আমল এটা আমল। আর কুপুরি কাজ করার পরে নিয়ত যত সহিয়ে থাকুক কাজ যদি জাহিরি ভাবে কিছের কাজ পাওয়া যায় কুহুরি পাওয়া যায় আর নিয়ত ঠিক থাকলেও সে কি হয়ে যায় কাফের হয়ে যায় কুপুর কাজ যদি কারো দ্বারা পাওয়া যায় নিয় ঠিক থাকলে জবাই করে দেওয়া হবে এখন যদি সেই কথাটা কি না বলে তাহলে দিল ঠিক রেখা শুধু মুখে দিয়ে যদি কি করে ফেলে উচ্চারণ করে ফেলে তাহলে তার ইমান কি ঠিক থাকে কিন্তু যদি যদি বলে কোন গুরুত্ব না দিয়া কুপুরি কথা আল্লাহ এবং আল্লাহর আয়াত এগুলো নিয়ে উপহাস করতেছ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 করবো এটা কি এ কাসদা কুপুরি আর এই কাস দা কুপুরীর দ্বারা তার সব আমল কি হয়ে হয়ে হয়ে নষ্ট এটা যাওয়া এখন আমাদের সমাজের এই শাসকদের বিষয়ে আছেন এরা কিছু বিষয়ে কি মানতেছে শরীয়ত মানতেছে নামাজ রোজা হজ জাকাত এই বিষয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনার বিষয়ে অর্থনীতি সম্পাদনের বিষয়ে তারা শত্রুদেরকে যারা পাকের নাজেল করা বিধানকে পছন্দ করে না তাদেরকে বলতেছে যে আমরা তোমাদেরকে কি করবো মানব একথাটার মধ্যে কোন অস্পষ্টতা আছে এই যে মানব তারা বলতেছে তাদের গলার মধ্যে সুরি ধরতেছে যে এইটা যদি না বলো না বিষয়টা এই না তারা তাদের আদর্শকে মন থেকেই গ্রহণ করতেছে এবং সেটাকেই প্রতিষ্ঠা সেটাকে প্রতিষ্ঠা করতেছে না এবং সেই ক্ষেত্র সমুহ যে বিধান আছে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 এবং এদেরকে প্রতিহতরিকর এই কথা বলতে সাংঘর্ষিক সংবিধানের সাথে সাংঘর্ষিক সুতরাং এই দাবিগুলি কি করা যাবে না মানা যাবে না তাহলে তারা কি শরীয়তকে গ্রহণ করলো না শরীয়ত তারা ভিন্ন কোন একটা বিষয়কে কে গ্রহণ করলো তাহলে শাসকদের কি এই শাসক গুলি কি হিসাবে শরীয়ত কে কি করছে মেনেছে কোরআন কেই মেনেছে দিন কে কি করেছে মেনেছে সর্বক্ষেত্রে রাষ্ট্র ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে তারপরে নিজেদের কাজায়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু বাস্তব জীবনে জুলুম করে কারোর উপর সেইটা আর এটা এক আর সেই তাদের আল্লাহের হুকুমের লঙ্ঘন আর এই লঙ্ঘন দু এক পর্যায়ে সেইটা হলো ফিসক যে মেনে নিয়েছি তারপরে নষ্টের ইয়ার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 দরবত্রে জল দিয়া দে এখন এই যে হাত না কেটে দরবতরে জেল দিল অন্যায়ের অনুভূতি তার মধ্যে অথচ কাজটা করতেছি কি একেবারে কুপুরি কুবুরি কাজ করার পরও এটার মধ্যে গুনাহের জগন্যতার অনুভূতিটাও তার মধ্যে নেই গুনহ করতেছি এই অনুভূতিটাও নেই কেউ যদি একটা হারাম হালাল মনে করে সে কি থাকে না কি থাকে না কাফের হয়ে যায় আর কুপুরি তাকে আল্লাহ সরাসরি বলেছেন কি করে দাও হাত কেটে দাও সে বলতেছে কি করতেছে জেল দিয়ে দিতেছে তাকে কেউ যদি হাত কাটার হুকুম দে সব মিল্লা তাকে তার বিরোধিতা করবে কি করবে সেটা সংবিধান পরিবর্তী সংবিধানে তো এই হাত কাটার কি দেয় অনুমোদন দেয় সংবিধানের হুকুমটা লাগবে এই রবতার জন্য সংবিধানটা সংবিধান রচনাকারীরা আল্লাহ চ শক্তিশালী রব হওয়া যায় নাই শক্তিশালী আল্লাহ আল্লাপাক কোরআনে কারিমে বলছেন কি আল্লাহম সুরাকাও যারা তাদের জন্য প্রবর্তন করেছে মিনাদ্দিন এমন দিন এমন আচার আচরণের ব্যবস্থা মালাম আলম বিহিল্লা যেগুলির অনুমতি কে দেয় নাই পাক দেয় নাই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 আল্লা গুলাম এখন শুধু এই এবাদত ক্ষেত্রে আল্লাহ পাখির গুলামী মেনে নিয়েছি কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলির মধ্যে আল্লাহ পাখির গুলামী কি করা নেওয়া হয় নাই মেনে নেওয়া হয় নাই সে মুসলমান হয়েছে মুসলমান হয়নি এখানে পরিষ্কার যারা জন্য প্রণয়ন করবে সুরাকার ব্যাখ্যা কোরআ কার দিছেন যে শরিক শুধু লানাত তারা না আরো শরিক কি আল্লাহর সাথে আসে যেগুলিকে মানুষ শরীর করে সেই শরিক গুলিকে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 এই রচনাকারীকে কেসে নিজের কি বানিয়ে ফেলেছে রব বানিয়ে ফেলেছে তাকে আল্লাহ একটা তাইলে পুরা শরিয়ত রচনা করে দিতে হবে না আংশিক রচনা করলেও হবে দিনের যে কোনো একটা বিষয় এই ধরনের কারোর থেকে রচনা নিলেও সে কি হয়ে যাবে ওই রচনাকারী কেউ যদি মনে করে আমি এই অধিকার রাখি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 মানে তাদের ধর্মগুরুদেরকে তাদের পন্ডিতদেরকে কি বানিয়ে ফেলেছে তাদের নেতা তাদের ধর্মগুরু তাদের পণ্ডিত তাদেরকে রব্বা নিয়েছে পূর্বের ধর্মগ্রন্থ গুলোর কি ধর্মগ্রন্থ গুলো সম্পর্কে জ্ঞাত বড় আলেম আবার পূর্বের ধর্মেরদের আচরণ সম্পর্কেও জ্ঞাত তিনি নিজেও ছিলেন খ্রিস্টান নিজেও ছিলেন কি খ্রিস্টান তিনি যেই ধর্ম সম্পর্কে ভালো জানেন ধর্মীয় লুকগুলো সম্পর্কে ইহুদি খ্রিস্টানেরা তাদের নিজেদের ধর্মগুরু এবং নেতানীতিদেরকে কি বানাইছে রব বানাই এইটা আমি শুনে আশ্চর্য হলাম রসুল আমি প্রশ্ন করলাম যে আল্লাহর রসুল আমার জানা অনুযায়ী কখনো খ্রিস্টানরা তাদের নেতা নেত্রী ধর্মগুরু পাদ্রি পুরোহিত এদের এবাদত করে নাই কখনো তাদের পূজা করে নাই কখনো তাদেরকে কি করে নাই সজদা করে নাই আল্লাহ রবুল আলম যে বললেন যে তাদেরকে কি বানিয়েছে রব বানিয়েছে এটা কি রতুল সাল্লা জবাব দিয়েছেন যে তাদের সজদা করে নাই তাদের এবাদত করে নাই তাদেরকে কি করে নাই আল্লা আল্লাহ করে অন্য একটা কি করেছে তাদেরকে দিয়েছে তখন তারা তাদেরটাকে কি করেছে গ্রহণ করেছে আল্লাপাক কোন বিষয়কে হারাম করেছেন আর তারা এটাকে কি বানিয়েছে হালাল বানিয়েছে আল্লাপাক কোন বিষয়কে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 হারাম বানিয়েছে না হারের অর্থ কি যেটা করলে কি আসবে শাস্তি আসবে মজলুমদের কে নিরীহদেরকে সাহায্যের জন্য কেটালের দিকে আগে গেলে শাস্তি আছে না নাই আছে না নাই এখন এটাকে কি বানিয়েছে তারা হারাম বানিয়েছে জেহাদের প্রস্তুতি নিলে শাস্তি না নাই এটাকে কি বানিয়েছে আল্লাপাক হালাল বানিয়েছে এটাকে তারা কি বানাইছে হারাম বানাইছে এরপরে সাধারণ জনগণ সেটাকে কি করেছে মেনে নিয়েছে মানে আমাদের জনগণ কি মেনে নেয় নেই জেহাজকে সরকারি সন্ত্রাস আখ্যায়িত করা হয়েছে এটাকে অপরাধ আখ্যায়িত করা হয়েছে এর সাথে সংশ্লিষ্টতাকে কি বানা হয়েছে তারা ঘৃণা করতেছে না জড়িত লোকদেরকে সরকারি হাতে উঠে দিচ্ছে না আর দিচ্ছে না এই এই যে তারা এইভাবে গ্রহণ করে নিল তাদের এই আইনটাকে এটাকেই বলা হয় রসম্বরে বলছেন যে এই যে ওদের হালাল করাটাকে হালাল হিসাবে মেনে নিল ওদের হার কি করে নিলে নিল এবার এবাদতের অর্থ শুধু ওদেরকে কি করা না সজ্জা করা না এবাদত এই শ্রদ্ধা এই আনুগত্যের নাম কি এই আনুগত্যের নাম কি এবারক এবারক শুধু সজদার মধ্যে কি করে রেখেছ যদি আল্লাহ শাসন ব্যবস্থা বিধান এটা আসবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কৃষ্টির মধ্যে যেমন শরিক নাই এই বিধান দেওয়ার মধ্যে তার সাথে কেউ কি নাই শরিক নাই এখন যদি কেউ অন্য গ্রহণ করে আল্লাহটা কি করে বা দিয়ে আল্লাপের অনুমোদন ছাড়া আল্লাহ আল্লাপল করেছে এটা করেছে। আলম মালাম আজম বিহিল্লাহ হয় এটা কি হয়েছে আদিন আল্লাহ বিহি হয়েছে এটা কোন শরীয়ত কে প্রণয়ন করা এটা নির্ধারণ করতে পারে যে রাস্তার ডাং দিক দিয়ে যাবে না কোন দিক দিয়ে যাবে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 এই বিধান রচনা করার পরেও যদি বিধান রচনায় নিজেদেরকে স্বাধীন মনে করার পরেও যদি এখন এই বিধানের সাথে সাংঘর্ষিক করা এটা যদি এত মেজদাক না হয় তাহলে আয়াতের মেজদাক আর কি নেই তাহলে এত অর্থই নেই এই যে শাসকগুলো যারা এইভাবে বিধান রচনা করতেছে স্বাধীন ভাবে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 এবং তাকে এই বিদ্রোহীর জন্য শাস্তি না দিয়ে কি করা হয় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এদেরকে ওই ফাঁসি না দেওয়া যাবজ্জীবনও কারাদণ্ড দেওয়া দিতে পারে এই লঘু শাস্তিরও তো কি করা যেতে পারে দেওয়া যেতে পারে তারাই বিশ্লেষণ করছে যে এরা সেটা পাওয়ার কিনা উপযুক্ত না কারণ তারা এই সিস্টেমটা এই সাংবিধানিক ব্যবস্থাটা এই বিচার প্রক্রিয়াটাই কেই তারা কি করে না মানে না সুতরাং তাদের জন্য এখানে লঘুশাস্তির কিনাই সুযোগ নাই বুঝাছ নাই এই জন্য তাদের এই বানানো বিচার প্রক্রিয়া যে মানবে সে তাদের ভাষায় কি বিদ্রোহী এবং তার জন্য শাস্তির ব্যাপারে কোনো শিথিলতার অবকাশ কি তাদের এখানে নেই যার কারণে দেখেন তাদের এই সংবিধানের বিপরীতে যারাই চলতে চায়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 যে অন্য কোন আইন বা অন্য কোনো প্রথা অন্য কোনো নিয়ম কানুন এই সংবিধানে বর্ণিত নিয়ম কানু এর যদি কি হয় বিপরীত হয় বা এর সাথে সাংঘর্ষিক হয় যে পরিমাণ সাংঘর্ষিক হবে সেই পরিমাণ কি হবে বাতিল হবে অন্য কোনো আইনের নাই নাই না অন্য আইনটা কোরআনের আইন না হতে হবে এমন বলা হয়েছে কোরআনের যে একটা আইন আছে এটা লেখার সময় তাদের জানা ছিল না এই না দেন না ভুল এলাকা এটা যে অন্য কোনো আইন যদি এদের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটা কি হবে যে পরিমাণ সাংঘিক হবে সেই পরিমাণ কি হবে বাতিল হবে আর এই অন্য কোন কি নাই কোরআনের আইনটা নাই বিষয়টা এমন কোরআনের যে আইন আছে এই জিনিসটা জানা আছে না না জানা নাই যদি জানা থাকে তারপর মুসলমান থাকবে আর যদি জানা না থাকে কোরআনের যে আইন আছে এই জিনিসটা একজনে কি করে না জানে না তাহলে সে মুসলমান আর কোরআনের যে আইন আছে এই বিষয়টা জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত না জান্নাত যে আছে এই জিনিসটা জানা আছে না জান্ন দেখছি কে কিন্তু কারো সন্দেহ জান্নাত আছে না না আছে। কারণ কোরআন করে নাই তো সে কোরআন করে নাই সন্দেহ সে মুসলমান কেন এতটুকু না জানলে সে মুসলমান হবে আর এতটুকু না জানলে মুসলমান হবে কোরআনের আইন কোথায় কি আছে এটা জানে না কিন্তু কোরআনের যে আছে যে আছে এই জিনিসটা জানে তো এই জিনিসটাও যে না জানবে তার চিন না জানো এজমালও যে না জানবে সে কি মুসলমান হবে আর সে মুসলমান হবে নাকি সব মুসলমানদের সব তপাই জানে কোরআন কি আছে বিধান আছে চুরের যে হাত কেটে দিতে হয় এটা একটা মূর্খ জানে একটা গুন্ড অজানে একটা সন্ধ্যা অজান হ্যাঁ বিধান এলে চুরে কি করে দিব আত্মেটে দিবো এইগুলোর বিপরীতে তারা বিধান কি করতেছে রচনা করতেছে আর এই রচনা করাটা নিজেদের অধিকার মনে করতেছে আর তাদের এই অধিকারটার ব্যাপারে যারা কি বলবে মানে করবে অধিকারের সামনে তাদেরকে তারা বিদ্রোহী ঘোষণা করে তাদেরকে আঘাত করতে পরিমান আমেরিকার কুপুরিটা কি স্পষ্ট আর এদের কুপুরিটা হইলো এরতে দাদের কুপুরি আমেরিকারে জিজিয়ানিয়া আমেরিকার হালতে রাখার কি আছে অবকার আছে যে তোমার সাথে কি হইলো চুক্তি দল বছরের জন্য দল বৎসর তোমার সাথে এই সমস্ত মুহূর্তগুলির ব্যাপারে এই অবকাশ নাই যে সাথে চুক্তি হবে যে তিন বৎসর তোদের সাথে কি হবে না কোন তোদের কোন বিচার আছে আমরা না তিন বছরের জন্য তোরা কি মুক্ত এই অবকাশ আছে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 যেকোনো সময় হত্যা করা যাইতে পারে তাহলে তার মানে আশা থাকলে তিনদিন পর্যন্ত তার সুযোগ দেওয়া এটা কি মূর্তাহ বিষয় হলো এতটুকু তাহলে কোন কাপের কঠিন কাপের কোন তাহাবাইকার রিজওয়ানুল্লাহি আলহিম আজমাইন উমের মধ্যে ছিলেন আর তাহাব খাইরিয়তের সময়টা আর সেই সময় তারা যে আমলগুলো করেছেন জরুর সেই আমলগুলো সবচেয়ে কি ছিল আমল ছিল কারণ খাইরিয়ত জমানার হবে খাইরিয়ত ব্যক্তিদের হবে কিছুর দ্বারা আমলের দ্বারা না আর শ্রেষ্ঠত্ব হবে ব্যক্তিদের আর সেই সময়ের কিছুর দ্বারা দ্বারা তাদের সময়ের বিরুদ্ধে আসলি কাদের বিরুদ্ধে জাহাজের মূর্তারদের বিরুদ্ধে জাহাজার এটার ফজিলতটা কি বেশি এটা জরুরত বেশি ফজিলত কিছি এটা ফজিলত বেশি নজলের জরুরত বেশি না ফরজের জরুরত বেশি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 তারপর পরবর্তীতে আড়াইটা সবার আগে সবার কি করছিলেন ওসিয়ত করে গেছিলেন তাকে ওবুল্লা জায়া যুদ্ধ করার জন্য বাহিরে পাঠানো হয়েছিল মানে আসলি কফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কি করা হয়েছিল পাঠানো হয়েছিল কারণ এই বাহিনী কেরোনা করে দিয়ে গেছিলেন রসুল সানসুলকে যে বাহিনী রওনা করে দিয়ে গেছেন তারা গিয়া ফিরে আসছে এটার কারণে মুসলমানদের একটা শক্তির প্রকাশ হয়ে গেছে কাফেরদের দিলের ভিতরে একটা কি হয়ে গেছে আতঙ্ক রোগ কি হয়ে গেছে এইটাই উপকারেই তারা হয়েছে কিন্তু এই আড়াইটা বৎসর যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে ছিল মানে আইনে জাকাতের মূর্তা ছিল পূর্বের ধর্মে ফিরে যাওয়া ছিল আর ইসলামের মধ্যে আমাদের কি করোনা লাগবে না এতদিন কি মানাইছে মুসলমান রসুল যতদিন ছিলেন আরবের গোষ্ঠী গুলো মুসলমান কেমন মক্কারদ্দিন লিগিতে কিন্তু দাওয়াত দিয়েছেন রসুল ঠিকই মদিনার জিন্দিতে যখন জেহাজ শুরু করিয়ে দিয়েছেন তখন কি দাওয়াত দিয়েছেন রসুল সাল্লা কাপেরদের দাওয়াত পরবর্তীতে দিয়েছেন রসুল কিভাবে রসুলি মদিনার জিন্দিগিতে আরবের অন্যান্য গোষ্ঠী আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে লোকদের সাথে আমি যুদ্ধ করবো কেটাল করবো যতক্ষণ তারা লাইল্লা গ্রহণ না করে নিবি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 যে ভাবে প্রথম তোদেরকে কি এর ভিতরে আনছি ইমানের ভিতরে আনছি এবারের দিচ্ছে ওসামারে কেছে তুমি মোদিনাই থাকো আমি যুদ্ধ পরিচালনা করি মোদিনার দায়িত্ব দিছে কারে ওসামারা তুমি ফিরা যুদ্ধ থেকে বাস তুমি এখন কি এর থাকো শহরের দায়িত্ব থাকো আর যুদ্ধের কাজটা পরিচালনা করবো কে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 আপনার মতো না বুঝলো তার বাচ্চারা কি করবে এই কম করলে কোনো তোমাদের মত কেউ মুরতাদুমিন তখন আল্লাহ তালা এমন জাতি নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তারা আল্লাহ কি করে আল্লাহ কে ভালোবাসে এখনই আল্লাহর ভালোবাসার প্রকাশটা হয় কি ব্যাপারে তো আছে নিজেদের মধ্যে দয়াবান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 তোমার সাথে সেই ইমানের কানেকশন তার নাই মানে আল্লাহর এই কারণে এখন যদি তার আঘাতের কারণে তুমি কি যন্ত্র কাতরাইতে তুমি অস্থির না তাহলে বোঝা গেল তোমার ভিতরে ইমানের রক্ত কি নাই চালু নাই মরা গেছে তুমি অঙ্গ কি হয়ে গেছে এই আজিল্লাত আলাল মুমেনদের ব্যাপার আছে কি হবে নমমীয় মোমেনদের ব্যাপার আছে জালিল আইজাত আলাল কাঠুর এই হবে তাদের রীতি যখন মূর্তা ধোয়া শুরু হবে কাফেরদের ব্যাপারে সে কঠোর হবে না কাপের দের কে আল্লা শত্রুদেরকে বন্ধু বানান নেওয়ালা হবে সেই অবস্থায় না অবস্থায় সে কঠোর হবে আর এই কঠোরতা আর মুমেনদের প্রতি দয়াটা তার প্রকাশ পাবে আল্লাহ নামাজের জেহাদে না না যেহাদের মধ্যে কি আছে মালামত আছে কাফেররা চিল্লাই সন্ত্রাসী গিয়া জঙ্গিবাদী গিয়া কাকের দের দুজন খারাপ ইসলামের মধ্যে নাই মারামারি মারামারি করে লায়াপুনা লাইন। এই সমস্ত এই পেঁচা এই সমস্ত কিসের এই কুকুরের ঘেউ তারা কি করে না পরী লাইন তারা জেহাদ করে কোন জেহাদ মধ্যে মালামত থাকে কিন্তু তারা মালামাতের কি করে না পরে নাশে লেখা দিকে দিয়া। লেখা নামাজ শ্রেষ্ঠ জেহাদ মনে হয়েছিল কোত্তম একটা তাহরি। জগন্নতা একটা ইসলামের নামাজ বলে কি নামাজ শ্রেষ্ঠের বরকত কির বরকত এই মার্কা কি আসতে পারে নামাজ পড়তে কষ্ট হয় আর নামাজ জেহাদ নামাজ কি আছে না এদের সব ফজিলতের বর্ণনার কি এই ফজিলত আর জেহাদ কি আল্লাহ রাস্তা সুতরাং আমরা যে কাজ করতি এটা যেহেতু আল্লাহ রাস্তা মধ্যে এটার আমি মেসাল দিই মধ্যে একটা বারাত আসে ইদা কান শাম না হারু মৌজুদ আকাশে যদি কি আছে তারকা সমূহ কি আছে উদিত আছে সন্ন্যার মৌজুদ মি কি হের এই কি আছে রাত্র কি হয়ে গেছে দিন হয়ে গেছে দিন কে ইসলাম দাদা কি করতেছে আর কি নাম তাহারিফ কি নাম ইসলামের এত বড় অপবেক্ষার পরেও যদি তাহরিফ না হয় যেখানে স্পষ্ট একটা শরীয়তের বিষয় এটা থেকে মানুষদেরকে ব্যাপক হারে ফিরাই রাখা হইতেছে ভিন্ন জিনিসের তাদেরকে কি করে দিয়া কালো কে দিয়া আর মানুষও ভাবতেছে যে এই ফজিল টা আমরা ওখানে কি করতেছি পায়া এরপরে ইসলামের ক্ষতিটা কি লাগে ইসলামের ক্ষতির জন্য আর কি লাগে ও দুই যে ইসলামের বড় করে সেটা জব দিব কি এটা কিন্তু আমাদের কাছে এই কথাগুলি কিন্তু আসলে কঠিন হয়ে যাইছে কিন্তু আসলে করুন বাস্তবতা কিন্তু এই বিষয়টাই ইসলামের নামে নামে এইভাবে তারা কি করে দিতেছে ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরাই ফেলতেছে দার্জাল আসলে কি হবে দার্জাল আসলে এই হবে যে দার্জাল রে মানবে যে দার্জাল রে কি করবে মানবে সে দিনের সব হুকুম ঠিক মত পালন করতে পারবো শুধু কারে নানসি দার্জাল রে সে নামাজ করতে পারবে ঠিক মতে রোজা রাখতে পারবে হজ করতে পারবে জাকাত দিতে পারবে দান করতে পারবে মা বাপের করতে পারবে ইত্যাদির আরেক ব্যক্তি দাঁত জল মানে নাই। কারণ এখন তার অবস্থা কি হাতিটি এটাই যে তার অবস্থা কি তার জমিনের মধ্যে ফসল হবে না তার জন্তু জনয়ারের মধ্যে দুধ থাকবে না গুস্ত থাকবে না তার ঘরের মধ্যে খাবার থাকবে না স্ত্রীর হকাদাই করতে পারবে না যখনই কিনে থাকবে না করতে পারবে সন্তানের পরিচর্যা করতে পারবে মা সেবা করতে পারবে দাম খরচ করতে পারবে হজ করতে পারবে জাগাত দিতে পারবে এক দাঁতাম শুধু একটু ছুট্ট খরচ করছে আর শরীয়তের হাজারো বড় বড় হুকুম সে কি করতে পারতা পালন করতে পারতা বর্তমানে আমাদের লোকগুলোর কি আজ কি যে কাছের বসে একটা রেমাই না নেই তাদের বিরুদ্ধে এই চলছে না এই দার্জালে আসার পরে যেই হালতটা হবে সেই হালতের চকটা বর্তমানে চলতেছে এই লোকগুলি কি আর এখন যারা নাকি এই জিনিসগুলি চক কান্লাহ হুকুম থাকতে এরা সময় তুই কি করবি বলতে পারবি আমি আলিম সাল্লাহামের ঘোষণা এটাই ছিল পাকি দুনিয়া তুমি শত্রুরা তোরা তুদের যত কলা কৌশল আছে অংশীদার আছে ষড়যন্ত্র প্রয়োগ কর ষড়যন্ত্র কর ইলে না তুম ইয়া এরপরে যত কলাকৌশল কৌশল ষড়যন্ত্র আছে সব আমার উপর কি কর প্রয়োগ করো বাস্তবায়ন করো আমার উপর এটা তোমরা পরিচালনা করো আর কি দিও না একটু অবকাশ দিও না তোমাদের নদীদের কথা যে কোন ধরনের অবকাশ তোমাদের থেকে আমরা কি করি না চাই না আর আমরা এই আল্লাহ শত্রু কাছে ধারণা দিতেছি যে তোমরা একটু আমি নমস্ত ওই সেটা হলো শয়তান যে তার বন্ধুদেরকে ভীত সন্ত্রু বানায় ভীত সন্ত্রু করে ওদেরকে ভয় করো না ভয় করো কার যে নাকি কাফের মুসিদদের ভয়ে আল্লাহ ফেরে দিচ্ছে বিরুদ্ধে তো সারা পৃথিবী কক হইছে ওদেরকে ভয় করো ওদেরকে ভয় করে নিজেদের অবস্থান তারা কি বলে যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি উৎকৃষ্ট কর্মবিধায়ক এই সমস্তগুলি লাগবো না দেখলো জাতিসংঘ দেখলো খাতি সংঘরে দেখলো সারা পৃথিবীর আমরিকা দেখলো রাশিয়া দেখলো তাদের বিরুদ্ধে আসছে সারা পৃথিবী একসাথে আসলো নেটো আসলো নাতি আসলো কি বুঝলো দেখলো কি কিছু গেছে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে মাল সম্পদের মধ্যে তোমাদের জানের মধ্যে যা এগুলো তারা বলবে আজান যদি তোমরা খবর করো আর তাকে অবলম্বন করো থেকে এই কাশের দের কে দের পক্ষ থেকে এই ধরনের ধর্মের ধুমকি ঝামালি ধরনের আসবে দেখে তখন কি বলে যে আল্লাহ যে অবস্থা এটা ইমান আর সমর্পণ আরো কি হয় বেড়ে যায় আল্লাহর দিকে আরো দাবিত হয়ে যায় এবার বলে যে একটা হুকুম আল্লাহ সালম এতদিন শিথিলতা শিথিলতা ছিল এবার উদ্দেশ্য কি এই জীবন আরো ভালো আল্লাহ যে আসে এই কারণে তারা না সাহস হারায় না দুর্বলতা দেখা না নতি স্বীকার করে তাদের স্বীকার করে এখন আমাদেরকে অভাব করা হয় যে নতুন এত উগ্রবাদী হয় ইসলামের পরিপূর্ণ বর্তমানে এই দাজ্জালের যুগে কট্টরপন্থা দাজ্জালের যুগে এটার নাম হলো কি উগ্রবাদীটা দার্জালের যুগে এটার নাম হলো কি মৌলবাদীটা ইসলামের সঠিক অনুসরণতার নাম এখন কট্টরপন্থা সঠিকবাদীতা মৌলবাদী তারা মৌলবাদী এরা কট্টর এখন এই সঠিকই তারা এই নাম দিচ্ছে তারা তাদের পুকুরীর জন্য যে পরিমাণ কঠোর যেই পরিমাণ তারা সীমালম্বন করে পরিমাণ তারা কি উগ্র মুসলমানরা কি সেই পর্যায়ে তারা কি আল্লাহ যেহাদের পথে গিয়ে আল্লাহর রীতি নীতি হুকুম আসেন বিদিবি প্রাকেনা করেনা আল্লাহ আল্লাপের নিয়ম নীতি করে এরা উগ্র হইল যারা এদেরকে উগ্রতি করতেছে তারাই তারা পুকুরির জন্য আল্লাপাকে নাজের করা বিধান যারা মানতে চলতেছে এদের বিরোধিতার জন্য নিজেদের সব শক্তি উগ্র ওরা না এরা যারা আল্লাহর বিধান মানতেছে কঠিন ভাবে এরা উগ্র না না আর যারা নিজেদের কুপুরি বিধানকে প্রতিষ্ঠা করতেছে সম্পূর্ণ কি দাবি শান্তিবাদী গত্তির পরী গ্রামের পর গ্রাম নারী শিশু বৃদ্ধ সমানে ঝালাইয়া দিতেছে ধ্বংস করে দিতেছে তারা কিনা লাখ লাখ বনিয়া দন্দ যারা কি করে দিল শেষ করে দিল জঙ্গিবাদী হ্যাঁ ইসলামের মধ্যে মুসলমানদের যুদ্ধ কয়লা সারা ইসলামের ইতিহাস কয়লা বললাম বা কাশের মাছ কয়লা পুরো ইসলাম রয়েছে জঙ্গি যুদ্ধের জন্য এরপর ইসলামের ইতিহাস সারা জীবন যা যা যুদ্ধ হচ্ছে দেখেন কয়লা গিয়ে পড়ছে আর শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ কয়লা তারপর ইসলাম ইঞ্জেকশন দেওয়া বোকায় তাদের গোলাপ নামে মুসলমানদের মাথার দিচ্ছে ওরা যেই পরিমাণে যায় ওদেরকে শত্রু হিসাবে জানা আছে একটা সেই ক্ষতিটা তারা করতে করতে তাদেরকে দিয়া এই সমস্ত ইংরেজরা যে সময় যে সময় দেশ শাসন করছে সেই সময় একটা সরি আদালতের ক্ষেত্রে এমন একটা বাধ্যবাধকতা তাদেরও কি এখনো ভারতের মধ্যে একটা শরী আদালত নামে একটা আদালত আছে যে নাজত্ব এই মুক্ত অধীনে এতটুকু সুযোগ থেকে আর কিছু কিছু কি পাওয়া যায় বেশি পাওয়া যায় মুক্তদের এত পাওয়া যায় ভালো না আমেরিকাতে গিয়া দুই চারজন বেসা তল্লি করেন কথাবার্তা বলেন যে কোনো বললেন একবারে পয়সা দিয়ে ফিরতে জামিনে কি দিলে গ্রেফতার হয়েছিল আগামীতে আবার গ্রেফতার হয়েছিল জঙ্গি হিসাবে এই মানবতার তোয়াকা নাই আসলি কাপের বেশি খারাপ এদের বাস্তব নমন হওয়া দেখেন এদের অধীনে এদের জেলখানা গুলি নেবে এদের মানখানা গুলি নেবে মানবতা টানবতা কি বলতে কিচ্ছু ওখানেও মানবতা নাই কিন্তু না থাকলেও রক্ষা করে না ওরা চিৎকার আছে যে রক্ষা হচ্ছে না ভালো হচ্ছে আর এখানে ভালো হচ্ছে এই কথা দাওয়া বলার মানবতা জঙ্গি জঙ্গি জঙ্গি জঙ্গি আসব তা মাল বলা হয়েছে না সেখানে সরাসরি আমল বাতিল সেখানে আশঙ্কা আছে যে কি হয়ে যাবে সেটা বলে যে আমল বাতিল হয়ে গেছে আশঙ্কা আছে যে পরবর্তীতে হবে আমল বাতিল সেখানে তোমাদের হইতে পারে যে আবার কি করো উচ্চ করো যে আমল কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে এদের ব্যাপার দেখেন দেখেন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 কারণ ইমান থেকে বেরিয়ে গেছে ইমান থেকে বেরিয়েছে পূর্ববর্তী আর একটা কাজ উচিলা বনছে ইমানতে বেরিয়েছে কিন্তু পরে ইমানতে বেরোনের কাজটা পাওয়া গেছে কি পরে এই কাজটা উশিলা হয়েছে কি অনেক আগে এই জন্য তুমি ইমান থেকে বের হয়ে যাইবা এমন কাজ পাওয়া দেবে যেটা দিয়ে তুমি কি হয়ে যাবে বের হয়ে যাবে অতার কি থাকবে না হাজতে আমলাম নষ্ট স্বীকৃতি সেখানেও হপ্তে আমলটা কিছুর জন্যই কাছে ইমানটা হারায় ফেলার জন্য সেখানে হপতে আমলটা অন্য অর্থে না এখানে নগদই হপ্তে আমাল হবে এটা না বরং পরবর্তীতে কি कारण हो जाए सर आवाज़क मान हबल बबते এই হবে যে কারণে সে কারণ তার কি বলবে হুকুম এক আরে সবাব বাইদের ও সবাবে করিবে হুকুম কি এক সবাবে করিবে হুকুম এক সব বাইরের হুকুম এই জন্য কাজাহারি বা আমল এই জন্য স্বভাবে বাইরে সে কারণটা কি তো এইটা যদি না থাকে এই যদি না থাকে ক্ষতি হবে এই সুরতটা এটা কে কারণে তারাবাহিকরণ গ্রহণ করেন সুতরাং এই সুরতটা যদি রহিত হয়ে যায় এটার জন্য ইসলামের কোনো কি হয়ে গেল ক্ষতি হয়ে গেল যদি এমন এমন কিছু ক্ষতিকর জিনিস সাব্যস্ত হয়ে গেছে যে এটার দরদটা নখাক হয়ে গেছে তখন এই সুরত সহ সবটাই কি যাবে সুরত সহ এই সবটাই কি যাবে বাদ জান আর কি থাকবেন কোনো গ্রহণযোগ্য এই সুরতটা আর যদি ফেরিয়তের মানসুষ্ঠা তার সাথে যদি কোন আওয়ারের এই সুরতটা কখনো বাদ যাবে না সুরতটা কি যদি তার সাথে অংশে আর ভাব দিতে পারবে না আমার আমার সম্ভব দূর করবে তারপরে সুরতটা কি রাখবে জেহাজ ইসলাম প্রতিষ্ঠার জন্য বদার জন্য এটা একটা কি মানসিক সুরত এই সুরতের সাথে যদি কোনো আমার মস সুরে জিহাজ করে পাঁচের জেহাজ করে দূর করতে থাকতে হবে একটা কি হুকুম এই হুকুম দেওয়া যাবে না দিদি না কি হওয়ার কারণে মসজিদে দেখি মসজিদে আসে না মসজিদের দিদি আলোক এই মুসলিদের মিলা দেয় দেখা এই জন্য মসজিদ আর কি করবেন মসজিদ দাঁড় নামে মসজিদের মধ্যে সৎকার পঞ্চাশ টাকি বস্তু সৎকার নব্বই দিল দশর্দা তুলন এই জন্য নামাজ করবেন হবে নামাজ শর্ত হবে এই সুগুলো ধরে রাখতে হবে তখন এটা দেখেন যদি গেল বা থাকে তাইলে এই ধরনের বাদ যাবে আর গালা বা যদি তো যদি মনে করে যে হয় না